এবং আলোচনা করছিলাম সেখানে আমি আমার এবং আমার একদম কাছে বাম পাশে রয়েছেন শেখ আমিনী রয়েছেন মর্যাদা এবং অধিকারের এই আলোচনায় আল্লাহর মর্যাদা রাসুলের মর্যাদা এবং এসেছি এখানে আমরা মর্যাদা এবং আমাদের কর্তব্য তাদের প্রতি কি এই আলোচনা করে ইনশাল্লাহ আমাদের আলোচনায় চেষ্টা করব শেখ আব্দুল মান মর্যাদা অনেক রয়েছে তার ব্যাপারে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 কথাটা আল্লাহ রসল্ল অন্য জায়গাতে বলছেন আসবো শেখ আব্দুল সেটা যে ধরনের আশা করতেন বিভিন্ন ব্যাপারে কোরআন সেই অনুকূলে নাজিল হয়েছে এমন দিয়ে একটা উদাহরণ যদি পেশ করেন হজরত উমর রদিয়া তাহু রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের বিশিষ্ট সাহাবিজ ছিলেন অনেক জুল কদর সাহাবিদ ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তিনি যেটা আল্লাহর দরবারে আশা করতেন রবুল্লা আলমিন সেইভাবেই আয়াত নাজিল করতেন এ পর্যায়ে অমর রদিয়া আল্লাহ একবার রসুলের কারিমসাল ইস্তি সম্পর্কে বলেছেন আমার তখন বিল হিজাব যে হেজাবের যদি নির্দেশ আয়াতিল হতো হুকুম আসতো কারণ আগে হিজাবের হুকুম ছিল না তিনি মনের ভিতর থেকে এটা প্রয়োজনীয়তা বোধ করতেছিলেন এবং প্রকাশ করতেছিলেন যে আল্লাহ রসুল স্ত্রীরা তাদেরকে সবাই সরাসরি দেখতে পায় এটা আমার কাছে ভালো লাগে না যদি হিজাবের নির্দেশ হতো তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ওই দাস আল যেখানে আয়াত আয়াতিল হলো যে তাদের থেকে কোনো তাদের কাছে যে বা কাব ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিম আলী সাল্লামা কামটা এখানে মুসল্লা বানাইবার জন্য তিনি বাসনা প্রকাশ করছিলেন তখন আল্লাহ তালা ওইভাবে নির্দেশ দিলেন পত্তা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 দিলেন সবাই করলেন তাহলে করুক আল্লাপে ওখান থেকে বললেন কিন্তু মানুষ কিন্তু বুঝতেছিল দ্বিতীয় নাম্বারে কে আছে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 রসুল্লা সাল্লাম আর এক কন্যা ওসমানজুরাইনকে দান করলেন এটা ছিল তার জন্য একটি বিশেষ মর্যাদা এই জন্য তাকে দুন নুরাইন বলা হয় অনুরূপভাবে ওসমান ওসমানজুন নুরাইন রাজি আল্লাহ তাল আনহুর ব্যাপারে হাদিসা আসছে রসুল্লাহ সাল সাল্লাম কোনো সময় রান খুলে বসেছিলেন আবু বাকরের সিদ্দিক আসলেন রান ঢাকলেন না ওমরে ফারুক ঢুকলেন তবুও রান ঢাকলেন না ओसमानजन आशार खबर शुने पर जिज्ञापनी फेरता जाम पाये फेरस्ता जाीह सम्मान लज्जा बोध कर देखे लज्जा बोध करब ना अल्लाह अकबर सुभान अल्लाह सुभान मजलूम सहबी के, के घेरा करते दिन फिर गोरत हो ती जाएलम ग्रहण कर हत्या कर जाहलियातर जमाना दिन मानुष के हत्या कर ग्रहण करारे আমি অপকর্মে লিপ্ত হওয়া তো দূরে কথা রোমা হল যখন পানির কোনো ব্যবস্থা ছিল না এই সাহাবি রাজিয়াল তালানহ জান্নাতের আশায় রসুল্লাহ সাল্লা নির্দেশে রোমা নামক এক হাজার স্বর্ণ দিয়ে রোমা নামক কুয়া খরিদ করে তাম মদিনার সকল মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ আকবর সোবাহ পাঠিয়েছিলেন দূত হিসাবে নিজের উসমানের হাতের উপর উসমানের পক্ষ থেকে হাত আমি দিয়ে আমি বায়াত নিলাম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 আসসালামাইকুম ওরহামতুল্লাহ পৃথিবী সারা বিশ্বের সম্মানিত দর্শক ও শ্রোতা পরে আবার আপনাদের সামনে গনের মর্যাদা এবং অধিকারের আলোচনা নিয়ে আল্লাহ যদি মদের ব্যাপারে হারাম হয়ে তোমার পক্ষতে আয়াত না ধাপে ধাপে সে মদ প্রথম একদিন শুধুমাত্রের কি কারণে দেরি হচ্ছিল সবাই করলে তাহলে করুক আল্লাহ নবীর টি এরপি ওখান থেকে বললেন পরপর দুইটি কন্যা দান করেছিলেন রসুলাম নিজের জামাই বানিয়েছিলেন দুইটি কন্যা দান করে প্রথমে এক কন্যা দিলেন তিনি এন্তেকাল করার পরে রসলুল্লাহ সাল্লাম আর এক কন্যা ওসমানজন্যাইনকে দান করলেন এটা ছিল তার জন্য একটি বিশেষ মর্যাদা এই জন্য তাকে জুন নুরাইন বলা হয় অনুরূপভাবে ওসমানজুন নুরাইন রাজি আল্লাহ তাল আনহুর ব্যাপারে হাদিসা আসছে রসলুল্লা সাল্লাহ সাল্লাম কোনো সময় রান খুলে বসেছিলেন আবু বাকরেন সিদ্দিক আসলেন রান ঢাকলেন না ওমরে ফারুক ঢুকলেন তবুও রান ঢাকলেন না ওসমান ওসমানজন্যাইন রাজিয়াল আসার খবর শুনে তিনি রান ঢেকে ফেললেন কাপড় চপড় ঠিকঠাক করে বসার পরে জিজ্ঞেস করা হল যে আপনি এমন কেন করলেন আমা আস্তাহি মিনহুল মালায় ফেরস্তা যাকে দেখে সরম পায় ফেরেস্তা যাকে দেখে সমীহ করে সম্মান করে आ, लज्जा बोध कर देखे लज्जा बोध करबना अल्लाह अकबर सुभान अल्लाह बिहान सुन मजलूम सहाबी के जेदी बाड़ीत घ हलो हत्या करार्जन तक निजे मानुष के हत्या करते हेले तीन ती अपराध जरूरी से जुदी हत्या अथवा से जदि विवाह कर पर अकर्मेलिप्त है अथवा दिन थे फिर गोरत हो जाए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 পাঠিয়েছিলেন দুধ হিসাবে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 যে রসুলি খাইবার যুদ্ধে ঘোষণা দিয়েছিলেন যে কাল আমি এমন একজন লোকের হাতে ঝান্ডা দেবেন এবং আলাই আল্লাহ তার হাতে খাইবার বিজয় দিয়ে দিবেন যখন সকাল হলো তো করল সবাই আল্লাহ রসুলের সামনে মসজিদে গিয়ে উপস্থিত এবং সবাই চাচ্ছেন যে এটা আমাকে দেওয়া হোক কারণ এরা বিরাট সম্মান একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন রসুল এই সার্টিফিকেট দিচ্ছেন যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং বিজয়ের কথা আছে সবাই গিয়েছেন কিন্তু আলী রাহো তিনি উপস্থিত হন নাই রসুল সাল্লাম আলী কোথায় কিছু থুতু নিয়ে চোখে লাগিয়ে দিলেন এবং কান্না কত্তু যেন চোখ এরকম ভালো হয়ে গেল যে কোন রকম কোন ছিল না অতপর তিনি খোলাফায় রাশেদিনের অন্তর্ভুক্ত দ্বিতীয় বিষয় যেটা সেটা হল যে তিনি মুবাস যান তৃতীয় বিষয় যেটা সেটা হলো জান্ন করেছিলেন চতুর্থ বিষয়ে যে রসুলামের সবচেয়ে কনিষ্ঠা কন্যা এবং সবচেয়ে প্রিয় পাত্রী যেটা কলিজার টুকরা আলী আবিব রাজি আল্লাহ হাতে তিনি উঠিয়ে দিয়েছিলেন রানাতাই এবং মোবারকি এই যে বুখারির হাদিসের যে অংশ রসুল জিজ্ঞেস করলেন মানিল মুহ যখনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে আল্লাহ পাক যার কথা শুনেছেন আল্লাপাক তার কথা লিমান প্রশংসা করে আল্লাহ করেছিলেন রাজি আল্লাহ আলহ যাকে গভর্নর হিসেবে টিকিয়ে রেখেছিলেন এলাকার মানুষ সিরিয়ার তাকে এতটাই সুশাসক ভক্তি শ্রদ্ধা করতেন তার কাছ থেকে কোনোদিন তারা বিচ্ছিন্ন হন শাসক গিয়ে হাতে বায়াত করে খিলাপত্তার হাতে ছেড়ে দিয়েছিলেন আল্লাহ বলেছেন আল্লা সেই ভবিষ্যৎ বাণী অনুযায়ী মিনে বায়ত করে ইসলামী শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সুতরাং কোন কথাই থাকে না সঙ্গে যদি একটু তার ফজিলত্ন যদি বলেন আলোচনা শেষ পর্যায়ে স্ত্রীদের মৃত্যু তার কুলে হয়েছে আল্লাহ যে অনেক সময় হাদিয়া পাঠাতেন মা কাছে যেদিন স্ত্রীরা অনেক সময় আমাদের সময় কেন হাদিয়া না তো আল্লাহ রসুল্লা সাল্লাম বললেন যে জিবল আমিন তিনিও তো আমি যখন তার কাছে থাকি তখন জিবেল আমিনও সেই দিনই আমার কাছে বেশি আসেন মা এসার তবে নারীরা কম মাত্র তিনজন এ কথা বলার পরে তিনি প্রথমে বললেন যে এমরা তো ফেরাও ফেরাউনের স্ত্রী আস তারপরে তিনি বললেন বিন্ত এমরান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 আমাদের ভুলে যাবে না আয়সা রাজিয়া এসেছেন অনেক পরে চারজন আল্লাহ নবীর সঙ্গীন হয়ে তিনি সকল কিছু মোকাবেলা করেছেন এবং অর্থনৈতিক করেছেন থেকে যারা দিনের জন্য যুদ্ধ করেছেন জীবন দিয়েছেন বিস্তৃতি আপ করেছেন কোরআন সুনার যারা অতন্ত্র প্রহরী ছিলেন না হলে তোমরা বিপদ কুপথে চলে যাবে তো পরিস্থিতিতে কেউ যদি হজত আমাকে বলেন কেউ যদি অমর কে কথা বলেন কেউ যদি স্মানকে কটুক্তি করেন কেউ যদি আমি মোয়াবিয়া রাজেলা তালানো কিনে কটুক্তি করে ভুল থাকতে পারে নিয়ে বাড়াবাড়ি করেন কিংবা কমা কমি করেন আদর্শের স্বার্থে নিজেদের দর্শনের স্বার্থে নিজেদের ফের কার স্বার্থে কোনটাই ঠিক হবে না আমরা কারা তারা কারা আমাদের করা যাবে না তাদের স্থানে এ কথা মনে রেখে আমাদের চলতে হবে এতটুকু বলেই আমরা আজকের এই আলোচনা সাহাবেদের মর্যাদা এবং অধিকার প্রসঙ্গে কথা বলে এখানে আমাদের বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরা